সাহল রাজিলাহ তালন বর্ণিত রসুল্ল সাল্লাহ সালাম বলেছেন আমি ও ইয়াতিমের প্রতিপালনকারী জান্নাতে এমনিভাবে নিকটে থাকব। এই বলে তিনি শাহাদাত ও মধ্যমা আঙুল দুটি দ্বারা ইঙ্গিত করলেন এবং এ দুটির মাঝে কিঞ্চিত ফাঁক রাখলেন